بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتداء عليكم فاعتدو عليهم بمثل ماعتداء ما عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين بريوس روضا اپسطابت حدثي একটা হুকুমটা এসে গেছে হজের আলোচনাটা আবার ওই আগের হুকুমটা এখানে আবার আসতেছে আশাহরুল হারামার হারম পবিত্র মাস পবিত্র মাস এর পবিত্রতা রক্ষা করা হবে পবিত্র মাসের বদলায় আশাহরুল হারামো আই আল মহার রামুন বিশ্বাহরিল হারাম। পবিত্র মাস অন্য পবিত্র মাসের বদলায় অর্থাৎ পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করা হবে পবিত্র মাসের বদলায় তারা যদি পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করে তাহলে তোমরাও এই মাসের পবিত্রতা রক্ষা করবে আশাহরুল হারাম আল মহার রামুন বিশ্বাহারিল হারাম। এই মাসে যুদ্ধ করছে তোমরা তাদেরকে হত্যা করো অর্থাৎ মুসলমানরা যদি তারা পবিত্রতা রক্ষা করে আর যদি তারা রক্ষা না করে তাহলে তোমাদের রক্ষা করার প্রয়োজন নাই কলফ রুমা তো কলফ রুমা তো এবং অন্যান্য সম্মানিত বিষয়গুলোর জন্য সমতার বিধান রয়েছে বিষয়ের সম্মান রক্ষা করতে হয় সম্মানিত বিষয়গুলো সম্মানিত বিষয়গুলো রয়েছে সমতার বিধান অর্থাৎ সেগুলোর যদি সম্মান নষ্ট করা হয় তাহলে ঠিক আছে বিনিময়ে সেগুলো সম্মান তোমরা নষ্ট করবে কল হুমা যেমন মা এজিবা মোহ যে সকল জিনিসের সম্মান রক্ষা করা উচিব সমতার বিধানিত সম্মানিত মাস আরেক জায়গা জায়গার সম্মান তার যদি নষ্ট করে তাহলে তোমরা নষ্ট করবে তো পূর্বের আয়ের থেকে চলে আসতেছে যে আসুরে হরমে আসুরে হরমেদাবল কেতাল নিষেধ তবে সেই হুকুমটা পরবর্তীতে মনসুব হয়ে গেছে হরমে কেতাল এখন আর এই মনসুখ এখন আর নিষিদ্ধ না তবে হ্যাঁ এফতেদাল করা এটা এখনো নিজেদের পক্ষ থেকে এফতে করা এটা এখনো অনুত্তম দেফা করার তো অবকাশ বাহার হালিয়ে আছে কিন্তু আসুরে হরমে কেতাল করার নিষেধাজ্ঞা যেটা ছিল যে তোমরা এফতে করবে না শুধু দেখা করবে যেটা পিছনে গেছে তারা যদি তোমাদের উপরে কেতাল করে তোমাদের বিরুদ্ধে কেঁতাল করে তোমরা শুধু দেখা করবে কিন্তু এফতে করবে না হরমের ভিতরে যদি আমরা তাদের উপরে গিয়ে হামলা করি তাহলে জয় জয়লাভ করা যাবে সেটা করা হবে সাধারণত বেঁচে থাকার চেষ্টা করা এখানে প্রথম ইয়েতে সপ্তাহ আয়াতের মধ্যে দুইটা জিনিস দেখো বোঝানো একটা হলো যে মসজিদে হারাম এটা যদিও সম্মানী কিন্তু তারা যদি কেতাল করে তাহলে তারা যদি তাহলে দুটা দ্বারা বোঝানো হলো যে প্রয়োজন যদি পড়ে তাহলে কেতালের থেকে কোনো জায়গাও মুস্তাসনা মুস্তা না এবং কোন সময় মুস্তা না যদি প্রয়োজন দেখা দেয় তাহলে কেতালের থেকে কোনো জায়গাও মুস্তাসনা না এবং কোন সময়স্তা না সেটা প্রয়োজন ঢুকে গেছে কেতালটা করা হবে ঠিক হবে আসরে হরুম এগুলো ওই সময়ে যদি ফেতনা দূর করার জন্য অথবা কোন জরুরাতে কেতাল করার প্রয়োজন পড়ে তাহলে সেখানে খেতালটা করা তাহলে কেতালের থেকে জায়গাও মস্তাস না এবং কোনো সময় মস্তা তো কোন জায়গা মুস্তাসনা না এটার থেকে একটা কথা বের হয় যে সেখানে যখন মুসলমানরা কেতাল করবে মসজিদে হারামে তো কেতাল করলে ওই থেকে যদি কোনো মুসলমানের জরুরত দেখা দেয় যে মসজিদে হারামের এদের ভিতরে কেতাল করা লাগবে তাহলে বাহিরের মুসলিম বাহিরের মুজাহিদের জন্য যেমন সেখানে কেতাল করা বইতে হবে ওই জায়গায় স্থানীয় যে সকল মুসলমানরা থাকবে তাদের জন্য মুজাহিদদেরকে সহায়তা করাটা জরুরি হবে না স্থানীয়রা সহায়তা করলে প্রয়োজন মুজাহিত তাহলে সে যদি এমন একটা জায়গায় বসবাস করে যেই জায়গায় ওই মসজিদে হারান যে জায়গাটা মসজিদে হারান হুদুদে যেখানে স্বাভাবিকভাবে কোনো একটা পশুকেও হত্যা করা যায় না কিন্তু যদি সেখানে কেতালের প্রয়োজন পড়ে তাহলে বাইরের লোকেরা যেমন করবে সেখানে যারা তারা না কোনো জায়গা না কোনো সময় এই একটা কথা বলে দিতেছে এতক্ষণ বললো যে কেউ তোমাদের উপরে জুলুম করবে যে কেউ তোমাদের উপরে জুলুম করবে অথবা সীমা লঙ্ঘন করবে যে কেউ তোমাদের উপরে সীমা লঙ্ঘন করবে বা আত্ম আলিহি তোমরাও তাদের উপরে সীমা লঙ্ঘন করোমিত্রিম বা আলিহি কম তারা তোমাদের উপর যেভাবে সীমা লঙ্ঘন করেছে সেভাবে সেখানে প্রথমটা না এতে দেওয়া হবে দ্বিতীয়টা তো আর এতে দেওয়া হবে না তারা যদি সীমা লঙ্ঘন করে তাহলে তোমরাও সীমা লঙ্ঘন করো তাহলে পরেরটা তো আসলে সীমা লঙ্ঘন না বদলা কিন্তু পরে তাকে এতে দা এর মোকাবেলায় যেটা করা হবে সেটাকে এতে বলা হইছে শুধু সুরাত্রাস বি থাকার কারণে মানে পরের দাটা মুসাবে সঙ্গে যেটা তার মোকাবেল কোন দিক দিয়ে সুরতের দিক দিয়ে মানে তারা আমাদের শিশু বাচ্চাদেরকে মারলো ঠিক আছে আমরা মারতে পারবো তারা আমাদের উপর অন্যায় ব্যবহার করছে ঠিক আছে আমরাও করতে পারবো এটা এতে দা মোকাবেলা পরে তো এতে দা হবে না পরের হবে প্রতিশোধটা সেটা যেহেতু তোমরা আল্লাহকে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে সেখানেও যেন এই যেটা আমার হুকুম এর বাইরে যেন তোমরা চলে না যাও এখান থেকে এখানে মুসলমানদেরকে উৎসাহ দিচ্ছেন আগের আয়াত গুলোতে আসে তখন তার ফরদে কামেল আপরা তার এই যখন জেহাদ মাদ্দার সহকারে আসে মাদ্দা সহকারে যখন আসে তখন একদম আর মাদ্দা ছাড়া যখন এমনি ফি আসে তখন সেটা ফরদে আ এবং তোমরা নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন করো না তোমরা নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন করো না বিদেশ হলো জুজ বলে কুলমুরাদ বা এটা যায় তার মানে হলো এখানে জেহাদ বি মাল এর কথা বলা হয়েছে এখন বলতেছে আমি যে তোমাদেরকে দুটা কাজের নির্দেশ দিলাম যে তোমরা যান দিয়েও জেহাদ করো মাল করো এই দুটা যদি না করো তাহলে শত্রুরা তোমাদের উপরে শক্তিশালী হয়ে যাবে তখন তোমাদেরকে একদম সমানে শেষ করবে অর্থে তোমরা জান দিয়ে জেহাদ করা মাল দিয়ে জেহাদ করা ধ্বংসের সম্মুখীন করোনা এটা যদি না করো তাহলে তোমরা যেন নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলবে দেখো আগে বললো যে তোমরা জান দিয়ে জেহাদ করো পরে বললো মাল দিয়ে জেহাদ করো দুইটার কথা জন্য বললাম তোমরা এই দুইটা না করে লাগে ধ্বংসের সম্মুখীন না। মাল খরচ না করে এবং জেহাদে অংশগ্রহণ না করে তোমরা নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন করো না কেন কারণ তোমরা যদি জেহাদে মালও খরচ করলে না আবার নিজেরা জেহাদও করলে না তাহলে এর কারণে শত্রু শক্তিশালী হয়ে যাবে তোমাদের উপরে যদি এবং তোমরা যদি জেহাদ তরক করো এমসাকের উপরে আত্মাতে তাহলে যদি তোমরা জেহাদ তরক করো আর হলো জেহাদে মাল খরচ করা তরক করো তাহলে এই দুইটা জিনিসে তোমাদের উপরে অংশগ্রহণ না করা আরেকটা কি আরেকটা হলো যেহাদে মাল খরচ না করা যারা জেহাদে অংশগ্রহণ করতে পারবে তাদের জন্য হলো জেহাদ আর যারা জেহাদে অংশগ্রহণ করতে পারে না কিন্তু মাল খরচ করতে পারবে তাদের জন্য মাল খরচ না করাটা হল নিজেদের যুদ্ধে তিনি শরিক তো মুজাহিদদের মধ্যে একজন একা একা শত্রু বাহিনীর ভিতরে ঢুকে গেছে একা হামলা করা ফেদাই হামলা যেটাকে বলে তো এটা দেখে অন্যান্য যারা ছিল ওনারা বলতেছে তিনি তো নিজেকে ধ্বংসের সম্মুখীন করল মানে একা ঢুকে যেতেছেন এটা শুনে হজরত আবুব আনসারী নবী আল্লাহ বলেন যে তোমরা এই যে তো বুঝতেছে ওই সাহাবি বুঝছেন যে এই আয়াতার আলোকে ওই মুজাহিদ রেখে বলছে যুদ্ধ করতে করতে আমাদের খেত খামার বাড়িঘর সব উজার হয়ে গেছে তারপরে যখন ইসলাম প্রায় বেশ ছড়িয়ে গেছে অনেক লোক মুসলমান হয়ে গেছে এবং যুদ্ধ জেহাদ করার মতো অনেক মানুষ হয়ে গেছে তখন আমরা আনসাররা নিজেরা পরস্পরে বললাম যে এখন তো আমরা পশু তারপরে ক্ষেত খামার এগুলো নিয়ে ব্যস্ত হই এই আমরা নিজের একটা পরামর্শ করলাম তখন এই একটা না জানিস বলা তুল কবি তাহলুকা এটা বলে এরপরে তিনি বলতেছেন যে ফাঁকা তাহলুকা الاقامه على الأموال واسلاحها وتركنا الغزوه ده তেহদ কদর উদ্দেশ্য হলো এই এটা যে নিজের মাল মাল মাল মাল বাড়ানোর পিছনে ব্যস্ত হয়ে যাওয়া এবং ترکنا الغزوه দেখা কি ভাই ইবনে কাছির একবার বলেছেন এই عمران قال حمل رجل من المهاجرين بالقسطمطيني على صف العدو حتى خرقه ومعنى ابو ايوب الانصاري رضي الله عنه اي استثنا فقال الناس القى بيده الى التهلكة. فقال ابو ايوب نحن اعلم بهذه الايه انما نزلت فينا صاحبنا رسول الله صلى الله عليه وسلم وشهدنا معه المشاهده ونصرناه فلما نشل الاسلام وظهر اجتمعنا معشرا انصار نجيه وقمنا قد اكرمنا الله بصدبه نبيه صلى الله عليه وسلم ونصره حتى حصل الاسلام وكثر اهل وقمنا قد اثرناه على الاهل والاموال والاولاد وقد وزعت الحرب او سلاما فنرجع الى اهلنا فنرجع الى اهلنا واولادنا فنقيم فيهما فنزل فينا দেখ এখানে একদমই তাহলাদার মতো যেটা স্পষ্ট ভাবে বুঝা যায় বলছেন যে মুসলমানদের হালকতের মুক্তি শেফলা কি বলতেছেন জাহর হ্যাঁ হলক ডালনেকেমান বয়ান ফরমাই হলা মুরাদ হলা মুরাদ মু জানতে বা জব্ তালা গলা ও আতা ফরমা দিয়ে তো আমি গফতগু হই কব জাহাদতন ঠির করায়দ কি খবরগি করেন আয়ত নাজিল জে বতলা দিয়ে হলাকত সে মুাদরক জহাদ সাবিত হাওয়া কর্ক জহাদ মুসলমান হলাকত ও বর্বাদী কাজ সব জিহাদ মুসলমানো কী হতীবের ঘুষ না তত আমি কিভাবে এই আয়টা শোনা এই আয়াতটার পরে আমি কিভাবে বসে থাকতে পারি একদম বুড়োকালে তিনি চলে গেছে পরে যখন শহীদ হয়ে যেতেছে দিতেছে আমির ছিল তো যখন মহাবিয়া ওনার কাছে আসছে এসে বলতেছে যে আপনার কোন আছে তো বললো যে হ্যাঁ একটা ওসিয়ত আছে বাবা বলছে যে আমি যদি এখানে মারা যাই তাহলে তোমরা যদি কাফেলা নিয়ে সামনে বাড়ো পুস্তান্তি নিয়ে এটা জয় হবে তাহলে আমার লাশটা নিয়ে সামনে পাইও ছিল যে শহরের দেয়ালের নিকটে ওনার লাশটা দাফন করা হয়েছে একদম দেয়ালের নিকটে খ্রিস্টান এলাকা ছিল পরে ওরা ওই ভিতরে যারা ছিল ওরা নিকটে একটা জায়গা থেকে আলো বিচ্ছুরিত হয় রাতের বেলা ওরা জিজ্ঞেস করেছে আলো হয় কেন আবুল হাসান কথা আমি কিতাবে পড়ছি এক ভাই উনি একবার বাস হনত এক কিতাবে আছে যে একজনে ওনাকে জিজ্ঞেস করছেন যে কোরআন শহীদ পড়ার সময় কোন জিনিসটা আমি নজর রাখবো তো আবুল হাসানের একটা আয়াতের ব্যাপারে কোন মুফাসির কি বলছেন আয়াতের ব্যাপারে কোন মুফাসির কি বলছে ফোলানে এটা বলছে ফোলানে এটা বলছে এগুলো পরে চিন্তা করো আগে তুমি চিন্তা করো যে এই আয়াতে আল্লাহ তোমাকে কি বলছে এটা একটা কীভাবে পাইছিলাম আগে তো কয়েকদিন আগে এক ভাইয়ের কাছে এটা শোনাইলাম বললো যে আমি এটা একজনের কাছে শুনছি উনি দেবন্দে করছেন আমি একজনের কাছে শুনছি আবুল হাসান করবো আছে তিনি এটা বলছেন যে কোরআন শরীফ এটা বোঝার জন্য প্রথমে কিছু তাফসিফ দেখে বুঝে নেওয়া এটা চাই কিন্তু এরপরে প্রত্যেকবারই একটা আয়াত সময় এটা বোঝার জন্য তাপসিপ দেখা এটা দরকারটা বরং যখন কেউ মোটামুটি আরবির মানটা জানে সে এটা শুধু খেয়াল করবে যে আয় আল্লাহ আমাকে অর্থটা কি হল ইয়াস্তারনা মানে উপদেশ গ্রহণ করার জন্য একদম ইয়াস্তার মাসায়ের জন্য না সেটার জন্য তো আমাদের ইমাম সাহেব আসেন আসেন সেটা না উপদেশ গ্রহণ করার জন্য পুরানি এটা তুমি পড়ো আর তুমি নিজেকে ধ্বংসের মধ্যে ফেলো এই আমাকে তোমাকে বলতেছে না কি আমাকে তোমাকে বলতে সবাইকে বলতেছে এই জাতীয় আয়াত যখন আসে এনফা কের তুমি এটা মনে করো না যে এই আয়াতগুলোর উপরে আমার আমল করার সময় হবে যখন আমি লেখাপড়া শেষ করে চাকরি করতে করবো আর এখনই যদি শয়তান তোমারে ভুলে ফেলতে পারে সরাই ফেলতে পারে তাহলে পরে আর কখনো এটা হয়তো ফিরেই আসবে একদম ফিরেই আসবে আল্লাহ আমাদের সিদ্ধান্ত সৎকর্ম কর্মিনিয়ার করো এবং সঙ্গে থাকো এখানে শব্দটা আসছে ওত্তাকু ও পরে আতটা বহাল রেখে আগে বলতেছেন ওত্তাকুল্ল এরপরে আত্মটা বহাল রেখে বলতেছে তোমাদের মধ্যে থাকে তার মানে সবগুলো একসাথে হবে এমন না যে একজন আলাদা মুতাকি আরেকজনে আলাদা মোহসেন আরেকজনে মুজাহিদ আরেকজনে মুপারটা এখন এমন না এর ব্যাপারটা এমন না বরং সবগুলো শিবতী একজনের মধ্যে থাকবে সবগুলো থাকবে জয় মুজাহিদ জয় মুজাহিদ সেইজনের মধ্যে আল্লাহিন মানে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দেবেন এটা হলো আসলে ইউসিবুর তাকসির না বরং ই নতিজা আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ কি রকম সেটা আমরা জানি না তো আল্লাহ তালার ভালোবাসার নতিজাটা এটা হবে যে আল্লাহ তালা আমাদের পুরস্কার দেবে এই কথাটা বলছো না মানে হুবের নিসবত যখন আল্লাহ তালা দিকে করা হয়েছে অতএব হুবের হুবের নস্পত আল্লাহ তালা দিকে করা যাবে আল্লা বহুম এটা হবে হুব্বের নতিজা আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন মোহসিনদেরকে ভালোবাসেন অতএব তাদেরকে পুরস্কার দেন এজন্য জন্য কেউ কেউ বলছেন যে এখানে আয় না বলে ফা বলা কেমন আছে তোমরা হজ এবং হজ এবং পূর্ণ করো পূর্ণ করো এই কথাটাই বোঝাই বোঝা যাইতেছে যদি তাহলে পূর্ণ করতে হবে তাই না করা হলে পূর্ণ করা লাগবে কিন্তু অতিরিক্ত তাহলে কি ওমরা ফরজ হয় কেউ কারণটা শুনছো যে ওনার ওমরা নেসা হয়ে গেছে শুনছো ওমরা এটা মুস্তাখিল কারোর উপরে ফরজ হয় হজ করতে গেলে তুমি ওমরা করে আসো সেটা ভালো জিনিস হ্যাঁ ওমরা যদি শুরু করে ফেলে নামাজের মতো রোজার মত তাহলে ঠিক আছে তোমরা বাধা প্রাপ্ত হো এবার হজ এবং উমরার সাথে সংশ্লিষ্ট কিছু মাসাইল বলতে যদি তোমরা বাধা প্রাপ্ত থেকে হজরার বেধে রওনা কর্তব্য হবে যে কুরবানি সহজ তা দেওয়া যে কুরবানি তোমাদের পক্ষে সহজ হয় তা দেওয়া তোমাদের উপরে কর্তব্য হবে আলি কুমা মানে কুরবানির পশু যাওয়ার আগ পর্যন্ত মাথা হল না। মাথা হলক করোনা দ্বারা উদ্দেশ্য হলো তোমরা হালাল হইও না সে বাধাপ্রাপ্ত হয়েছে এখন সে যদি তার সঙ্গে হাদি আগের থেকে থাকে তাহলে হাদিটাকে অন্য কোনো হাজি সাহেবকে দিয়ে হরমের এরিয়াতে পাঠাই তার সঙ্গে হাদি না থাকে তাহলে সে কোনো একজন পয়সা দেবে এবং একটা দিন মতো আইন করবে যে কয়দিনে স্বাভাবিক ভাবে সে অবশ্যই পোস্ত নামাজ জবাই করবেন আর এখানে সে ওই আগামী শুক্রবার এলে জুমার পরে এখানে সে আলাল হয়ে যাবে মাথা হল করে কথা না সেখানে তো মাহিল্লা দ্বারা আবু হানিপুরা রায় মতাবেক মাহিল্লা দ্বারা উদ্দেশ্য হলো হুদুদ হরম কে সেটাকে জবাই করা হবে নিয়তে হালাল হওয়ার নিয়ত জবাই করলে হালাল হয়ে যাবে সাথে মোল্লার রায় এটা আর আমরা বলি যে না ওখানে জবাইটা হলে এবার হালাল হওয়ার সময় হয়েছে আর হালালটা হবে হলপ হালাল হওয়ার সময় হয়েছে হালালটা হবে কি দিয়ে হলক করে বিনিয়া হাল লোল রাখো আর মাসা কি নিহি এবং সেই ওই যে কুরবানির পশুটা সেটা বন্টন করে দেয়া হবে মাকা নিহি মাসা কি নিহি ওই যে মাহিল্লা মাহিল্লার মাসা কিন্তু মাঝে আবু হানি ফুরাহিম বলবেন যে হরমের এরিয়ার মাসা কিন আর শাফির মাকা মাসা কিনা লিখো এর পরে সে হলক করবে সে কি হবে হালাল হয়ে যাবে দুইটা কাজ করলে মানে জবাইও করবে তারপরে হলক করবে না ভুল বললাম আমরা বলি যে ওই জবাইটা করা হয়ে গেলে হালাল হয়ে গেছে আবহানি ফুরমুল্লা রায় হলো জবাইটা করা হয়ে গেলে হালাল হয়ে গেছে মানে হলক করাটা হলক করলে হালাল হবে হালাল হওয়ার জন্য সে হলকটা বিহি মানে হলো বিল মজকুর মিনাল আমরাইন সাইফুল্লা রায় হলো দুইটা কাজ করা হলে তারপরে সে হালাল হবে বিহি হাল্লুল্লা